আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক বিন্দু সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আজকের আলোচনায় থাকছে রসোলে করিম সাল আলহি সাল্লামের অধিকার উম্মতের ওপরে রাসুল একালীম সাল্লামের কিছু অধিকার আছে আমাদের উপরে যেমন তার উপরে ইমান আনা তার রিসালাদকে বিশ্বাস করা তিনি শেষ নবী ছিলেন তারপর আর কোনো নবী আসবে না এবং রাসুল একালীম সাল্লাহ আলী সাল্লামের প্রতি ভালোবাসা পোষণ করা এই ভালোবাসা পোষণ করার নিয়ম তরিকা পদ্ধতি কি কাকে ভালোবাসা বলে এ সম্পর্কে আমাদেরকে জেনে সঠিক ভালোবাসার প্রকাশ করতে হবে এইভাবে رسم صلی اللہ علیہ وسلم تار پال کراگت کرا ات کرتی مدد اللہ رب بول چن آمنو اللہ علیہ আমাদেরকে দিয়েছেন এবং এই আয়াত আল্লাহ করো রুদ্দু ই রাসুল আর যদি কোনো বিষয়ে তোমাদের ঝগড়া হয় কোনো দিন বিষয় নিয়ে কোন ব্যাপার নিয়ে যদি তোমাদের কারোর মধ্যে কোনো ঝগড়া বাধে তাহলে তোমরা সেই ঝগড়াটার ফাইসালা আর সেই ঝগড়াটার মীমাংসা গ্রহণ করবে কোরআন এবং হাদিস থেকে কেন কারণ আল্লাহ এবং জিনিসের ফাইসালা আমাদেরকে দিয়েছেন কারণ তিনি বলছেন যদি সমস্যা বাধে তাহলে কোরআন হাদিসে তোমরা ফায়সালা নাও আর স্বাভাবিক আল্লাহ নবীর দুনিয়া থেকে যাওয়ার পর সাহাবিদের মাঝে ঝামেলা দেখা দিয়েছিল মতানৈক্য সৃষ্টি হয়েছিল আল্লা নবীর পর খিফা কি হবে আনসাররা বলছেন আমাদের হজরত আব্লাহ আল্লাহ বলে না আল্লা নবী বলে গেছেন আল খালিফা তিন কোরাইশ খলিফা যে হবে সে কোরাইশদের মধ্য থেকেই একজন হবে যখন তাদের কাছে এই কথাটা এসে গেল। যে কোরআসদের মধ্য থেকেই খলিফা হওয়ার কথা বলা হয়েছে তখন কিন্তু আর ঝগড়া বেড়ায়নি চোপ যখন আল্লাহ নবী বলেছেন যে খলিফা কোরআশদের মধ্য থেকেই একজন হবে তখন আর ঝগড়া করা তো কোনো দরকার আমাদের কো তাই করতে হবে দিন বিষয়গুলো সম্পর্কে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে সেই সমস্যাগুলোর সমাধান আমাদের করতে হবে কোরআন ও হাদিস থেকে সেই সমস্যা সমাধান খুঁজতে হবে কোরআন থেকে অন্য কোনো কিছু থেকে হবে না আল্লাহ কোরআনে এবং হাদিসে সমস্ত বিষয়ের সমস্যা আমাদেরকে সমস্যার সমাধান আমাদেরকে দিয়েছেন কিন্তু আফসোষের বিষয় আজকে আমরা পুরানো হাদিস থেকে সমাধান গ্রহণ করতে পারতেছি না আজকে আমরা সমাধান করছি কি দিয়ে আমাদের মাধাবে কি আছে আমাদের আলেমরা কি বলেছেন আমাদের অমুকে অমুক সাহেবরা কি বলেছেন আমাদের তমুক সাহেবরা কি বলেছেন আরে অমুক আর তমুক কি বিশ্ব নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম কি বলেছেন তোমরা সেটাকে দেখো রাসুলিম সাল কি বলেছেন তোমরা সেটাকে দেখো এই কথা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যখন তোমাদের কোন বিষয়ে ঝগড়া বাঁধবে তখন তোমরা কোরআন হাদিস থেকে ফায়সালা নাও আমরা বলছি না যেটা আমাদের মাধাবে আছে সেটা মানবো হাদিসে আছে ওটার প্রতি আমাদের কোনো ভ্রূক্ষেপ নাই জুমার দিনে রাসুল এ কারিম সাল্লাই সাল্লাম আল্লা নবী মিম্বর থেকে দেখতে পাচ্ছেন এবং তাকে বললেন হে অমুক তুমি কি দুরেখার নামাজ পড়েছো বলো না বলো কম ফারো কারো এবং দুরিকার নামাজ পড়ো বোখার শরীফের হাদিস খুলে দেখুন সেই লোকটি উঠে হয়েছে। আসাহুল কুতুব আদা কিতাবিল্লা আল্লাহর জমিনের কোরআনের পরে যে বইটি সবথেকে মূল্যবান সেটা হচ্ছে বুখারি শরীফ সেই বোখারি শরীফের হাদিসের মধ্যে আসছে যে মসজিদে ঢুকে খোদ্ চলা ওটা আবার কোন মাঝাব আর এটা আবার কোন মাধব যে কথা নবী করিম সাল সাল্লাম বলছেন আল্লাহ নবীর কথা থেকে আরো কারো কথা কি উত্তম আরো কারো কথা কি শ্রেষ্ঠ কথা হতে পারে এটা সহজ ব্যাপার বোঝা খুবই সহজ জটিল নয় প্রাধান্য দিচ্ছি আল্লাহ বলেছেন নবীর অধিকার হচ্ছে তোমাদের উপরে যে তোমরা আল্লাহ নবীর আনুগত্য করবে আল্লাহ নবীর কথা মতো চলবে রাসুল করিম সাল্লা সাল্লামের অধিকার যা আমাদেরকে পালন করতে হবে অনুরূপভাবে। রাসুল এ করিম সাল্লা সাল্লামের কথা বা তার আনুগত্য সম্পর্কে বলতে গিয়েছিলাম সেখানে নাজিল হয়েছিল আর এই নূর কি হাদিস যদি আমরা গ্রহণ না করি তাহলে কোরআনের অনেক কাজ এমন আছে যে আমরা পালন করতে পারবো না তো রসুল করিম সাল্লাহ সাল্লাম যে জিনিস নিয়ে আসছিলেন সেই জিনিসটা কোরআন এবং হাদিস ও দুটি একসাথে আমাদেরকে মানতে হবে এমন কোন কথা যে কথাটা মনে করিলেন শুধু হাদিসে আসছে কোরআনে আসেনি কি করতে হবে মানতে হবে যদিও কোরআনে নেই কারণ অনেক জিনিস আছে যে আল্লাহ নবী বলেছেন অথচ কোরআনে হয়তো নেই আপনি এ প্রশ্ন করবেন না যে আরে যদি এই কথাটা সত্য হতো যদি এই কথাটা সঠিক হতো যদি এই কথাটা গ্রহণযোগ্য হতো ভাই আল্লাহ তালা কোনটা কোরআনে অবতীর্ণ করবেন কোনটা হাদিসে অবতীর্ণ করবেন এটা কি আমার আর আপনার বিবেচনাতে হবে নাকি আল্লাহ তার জ্ঞানের আলোকে যেটা ভালো মনে করবেন সেইভাবে তিনি নাজল করবেন আর মোহাম্মদুর রসুল্লাহ আনুগত্য করা কে আমাদের ওপরে অপরিহার্য করে দিয়েছেন অথব তার হাদিস আমাদেরকে মানতে হবে অথব সেই তথ্যকে সেই কথাকে সেই ঘটনাকে সেই বিষয়টাকে আমাদেরকে মানতে হবে যে বিষয়টা হয়তো শুধু কারণ কোরআন করা যাবে না তোমরা ফলো করে চলবে একজন হজরত ইবনে উমার হাজি আল্লাহ তালা কাছে এসে বললেন যে হজ্জের তামাত্ম সম্পর্কে আপনার কি ধারণা হজ তামাত্ম সম্পর্কে আপনার মতামত কি তখন হজরত ইবনে উমার সবাই জানি যখন হজ করতে যায় তিন প্রকারের হজ করা হয় একটা হজকে হজে তামাত্মু বলে আর একটাকে হজ্ কেরান বলে আর একটাকে হজে ইফরাত বলে প্রত্যেক মুসলিমের অধিকার আছে সে পারে তার জন্য বৈধ জায়জ যে সে ইচ্ছা করলে হজ তামাত্ম করতে পারে ইচ্ছা করলে হজে ক্রাণ করতে পারে আর ইচ্ছা করলে করতে পারে করতে পারে তার হজ আদায় কোনো একটি হজ সে আদায় করবে কিন্তু এটা উত্তম হজ বলে বলা হয়েছে যে এটা হচ্ছে উত্তম হজ এখন ইবনে উমার কি একজন এসে জিজ্ঞেস করছেন যে হজ্জের তামাত্ম সম্পর্কে আপনার ধারণা কি তো তিনি বলছেন যে হজ্ের তামাত্ম হচ্ছে উত্তম হজ এটা আল্লাহর রসুল সাল্লাহআাল্লাম বলেছেন তখন সেই লোকটি বলছেন আপনি বলছেন আব্দুল্লা বিন ইবনে উমার তার রাগ হয়ে গেছে রেগে তখন বলছেন আমি আচ্ছা বলো নবী করিম সাল্ল সালাম এর কথার অনুসরণ করব। সেইটাই তো গ্রহণীয় আল্লাহ নবী যা বলেছেন সেইটাই তো পালনীয় নবীর কথার সাথে তুমি আমার বাপের কথা তুলনা করছো অথচ আমরা জানি যে হজরত উমার আল্লাহ তন তিনিও একজন দ্বিতীয় খলিফা তার মর্যাদা বলেছেন। নবীর কথার আনুগত্য করবে নবীর কথার সাথে অন্য কারো কথার বিবাদ বাড়লে আল্লাহ নবীর কথা কে প্রাধান্য দেবে এখন একটু সামান্য বিরত নিচ্ছি সাথে থাকুন আবারও আসবো ইনশা আল্লাহ আমিম মাদানি আর আপনারা দেখছেন বিরতির পর সবাইকে আবারও পুনরায় স্বাগত জানাচ্ছি আলোচনা করছিলাম যে রাসুল করিম সাল্লা অধিকার হচ্ছে আল্লাহর নবীর আনুগত্য করা আর আল্লাহ নবীকে বিচারক হিসাবে মেনে নেওয়া প্রত্যেকটি বিষয়ের বিচার আল্লাহ নবীর বলে দিয়েছেন ফালা ও রব্বিক তারা কোনদিন মুমিন হতে পারে না যতক্ষণ না তারা তাদের আপোষে যে ঝগড়া বিবাদ সেই ঝগড়া বিবাদের মীমাংস তোমার কাছ থেকে তোমাকে বিচারক হিসাবে তারপরে তো রসুলের করিম সাল্লাহ সাল্লামকে বিচারক হিসাবে গ্রহণ করে নেওয়া রসুল করিম সাল্লাহ সাল্লামকে বিচারক মেনে নেওয়া হচ্ছে রাসুল করিম সাল্লাহ অধিকার যা আমাদেরকে পালন করতে হবে অনুরূপভাবে। রাসুল করিম সাল্লা সাল্লামের কথা বা তার আনুগত্য সম্পর্কে বলতে গিয়ে কোরআনের যে আয়টা আমি পড়েছিলাম সেখানে বলা হয়েছিলাম আর সেই নূরের অনুসরণ করতে হবে যে নূর আল্লাহ নবীর সাথে নাজিল হয়েছিল আর এই নূর কি হাদিস যদি আমরা গ্রহণ না করি তাহলে কোরআনের অনেক কাজ এমন আছে যে আমরা পালন করতে পারবো না তো রসুল করিম সাল্লাহ সাল্লাম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 যেটাকে কোরআনে অবতীর্ণ করার ছিল আল্লাহ সেটা কোরআনে অবতীর্ণ করেছেন যেটাকে হাদিসে অবতীর্ণ করার ছিল আর কোরআনে বলার দরকার মনে করেননি সেটা শুধু হাদিসে বলেছেন কোরআানে বলেননি আর মোহাম্মদুর রসুল্লা সাল্লামের আনুগত্য করাকে। আমাদের ওপরে অপরিহার্য করে দিয়েছেন অতএব তার হাদিসকেও আমাদেরকে মানতে হবে অতএব সেই তথ্যকে সেই কথাকে সেই ঘটনাকে সেই বিষয়টাকে আমাদেরকে মানতে হবে যে বিষয়টা হয়তো শুধু হাদিসে এসছে কোরআনে আসেনি কারণ কোরআন আর হাদিস অবিচ্ছেদ অংশ যাদের এক থেকে অন্য থেকে আলাদা করা যাবে না আচ্ছা বলুন তো শুধু কোরআনে মানতে চান তাহলে মানুন কি করে মানবেন আল্লাহ কোরআনে বলছে নামাজ পড়ো কোরআনে বলছে নামাজ পড়ো দাঁড়িয়ে যান সালাম ফিরবেন না ফিরবেন না আগে ডান দিকে সালাম না আগে বাম দিকে সালাম কি করে কি করবেন কিছু বুঝে আসছে আপনার এগুলি কোন কথা কোরআনে নেই কোরআনে শুধু আছে নামাজ পড়ো বাস তুমি দাঁড়িয়ে পড়বে না বসে পড়বে শেষ দা একবার করবে এবং ইত্যাদি যত বিস্তারিত কথা বিশ্লেষণ যা কিছু আমরা করি নামাজের দাঁড়ানো থেকে নিয়ে শেষ সালাম পর্যন্ত এগুলি কোনো তথ্য কোরআনে আসেনি এই সমস্ত তথ্য আসছে একমাত্র হাদিসে অথব আল্লাহ নবীর অধিকার হচ্ছে আল্লাহর নবীর আনিত দুটো জিনিস কোরআন এবং হাদিসকে হবে কারণ হাদিস হচ্ছে অবিচ্ছেদ অংশ আল্লাহ বলেছে জাকাত দাও জাকাত দাও কিভাবে জাকাত দিবেন কতটা টাকা আপনার কাছে থাকলে আপনি জাকাত দিবেন এই কথা কিন্তু কোরআনে নেই কোরআনে শুধু বলছি আকিম সালা তবু আতুস জাকাত নামাজ পরও জাকাত দাও তিনি তার জবানের বিস্তারিত আলোচনা হাদিসে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যা যদি কারো কাছে এতটা পরিমাণ মাল হয় কতটা পরিমাণ উঠ থাকে এতগুলি ছাগল থাকে এতটা পরিমাণ টাকা থাকে তাহলে তাকে এতটা বা এইরকম ভাবে জাকাত দিতে হবে এই বিস্তারিত আলোচনা আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসে আছে কোরআনে নেই এখন যদি আপনি হাদিস বাদ দেন কোরআন মানতে পারতেছেন না আরে অনেকে আবার এ কথা বলছে যে ওই হাদিসগুলা গুলা গ্রহণীয় ওই হাদিস পালনীয় যেগুলি আমাদের জ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ জ্ঞান যেগুলাকে কবুল করে দিবে সেই হাদিসগুলাকে মেনে নাও জ্ঞান যদি বলে যে হ্যাঁ এটা ঠিক তাহলে ওটাকে ঠিক মনে করো আর যদি জ্ঞানের আলো যদি ওই হাদিসকে কে পূর্ণ বলে মনে না হয় তাহলে ওই হাদিস কে বাদ দাও নবীর হাদিসকে আমি জ্ঞান দিয়ে ওজন করবো অনেক শরীয়তের কথা আছে যা আমাদের জ্ঞানে আসবে না কারণ নবী বলেছেন নবী করেছেন করতে হবে জ্ঞানে আসুক বা না আসুক হজরত আলী রাজি আল্লাহ আনহো তাই বলতেন আপনার পুনরায় যখন উজু করতে যাবেন তো ওর উপরে আপনি মাসা করতে পারবেন মোজাটা খুলতে হবে না এখন আমার আপনার জ্ঞান কি বলছে যে মুজার মাসাটা পায়ের নিচে করাই ভালো কেন কারণ মোয়াইলা ধুলোবালি বিবেক কবুল তো লাগবে না পারুক জ্ঞান হোক যাবে না হোক আপনার মেধার সাথে আরে আমরা কত জ্ঞানের মালিক হয়েছি কোন জ্ঞান দিয়ে বিবেচনা আমরা কোন জ্ঞান দিয়ে যাচাই বাছাই করব আমার জ্ঞান দিয়ে না আপনার জ্ঞান দিয়ে কার জ্ঞান দিয়ে সবার জ্ঞান সমান নয় আপনি যেটাকে ভালো মনে করবেন ওটা আমার জ্ঞানে আসবে না আমার জ্ঞানে যেটা আসবে সেটা আপনার জ্ঞানে আসবে না আচ্ছা বলুন তো ছাগলের গোস্ত খেলে উঁজু ভাঙে না মোষের গোস্ত খেলে উঁজু ভাঙে না মুরগির গোস্ত খেলে উঁজু ভাঙে না কিন্তু উটের গোস্ত খেলে উঁদু নষ্ট হয়ে যায় বলে এটা কোন যুক্তির কথা উটের গোস্ত খেলে উদু নষ্ট হবে এটা কোন যুক্তির কথা যুক্তিতে আসবে না কিন্তু নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহিসাল্লাম বলেছেন উটের গোস্ত খেলে উঁজু করতে হবে উঁজু ভেঙ্গে যায় অত মানতে হবে জ্ঞানে আসুক বা না আসুক উটের গোস্ত খেয়ে আপনাকে উঁজু করতেই হবে যদি উজু না করে নামাজ পড়েন আপনার নামাজ হবে না কারণ উজু ছাড়া নামাজ হয় না অনেক জিনিস আছে জ্ঞানে আসে না আশা আর কথা বলি কোন মানুষ উঁজু করেছে উজু করার পরে মসজিদে যাবে নামাজ পড়বে মতো অবস্থায় হাওয়া খারিজ হয়ে গেছে এখন হাওয়া খারিজ হলে উঁজু ভেঙে যায় ধুবো পা দুটো কেন আবার ধুবো মাথায় কেন আবার মাসা করব। আর এগুলা কি করলো এদের কি দোষ হাওয়া খারিজ হয়েছে যেখানে সেই জায়গাটা ধুয়ে নেবো আবার আশ্চর্যর বিষয় যে উজু ফিরে আসবে না তার নামাজ হবে না তাকে আবার ওইভাবেই উজু করতে হবে যেভাবে উজু করার কথা মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যুক্তি দিয়ে দিন চালানো যাবে না যুক্তির আলোকে দিনের অনেক ভাববেন না কারণ রাসুল করিম সাল্লা সম্পর্কে আল্লাহ বলেছেন নুর আল্লাহ যে নূর নিয়ে তিনি এসেছেন আর তার নূর হচ্ছে কোরআন এবং হাদিস এই দুটোকে একসাথে একইভাবে মানতে হবে একটাকে ওপরের থেকে আলাদা এবং পৃথক করা যাবে না কারণ পৃথক করতে গেলে দিনের অনেক মশলা মশাইল আছে দিনের অনেক বিধি আছে যে আপনি মানতে পারবেন না কারণ তার সঠিক তথ্য মহান আল্লাহ রব্বুল আলমিন হাদিসে দিয়েছেন কোরআনে দেননি আল্লাহ রব্বুল আলমিন যে মানুষের পদ্ধতি কিভাবে হজ হবে হজের অনেক কাজ এহরাম বাজার থেকে শুরু করে নিয়ে তওয়াফ করা সাই করা মাথা নাড়া করা কাকর মারা মিনাই যাওয়া মুসদালিফা যাওয়া আরফাই যাওয়া আর অনেক আবিঝাবি অনেক কাজ এই কাজ বিস্তারিত আলোচনা এই কাজগুলার বিস্তারিত বিবরণ কোরআনের কোন আয়াতে আসেনি কোরআনে শুধু কাজের কোথাও কোথাও শিরোনাম এসেছে কোথাও কোথাও তার মে পয়েন্ট বা মেন কথাটা আল্লাহ জানিয়ে দিয়েছেন কিন্তু তার বিস্তারিত আলোচনা আল্লাহ রব আলম কোরআনে দেননি তার বিস্তারিত আলোচনা রাসুল করিন সাল্লাহ আল সাল্লামের হাদিসে আপনি পাবেন তাই বিশ্ব নবী মোহাম্মদ আমার কাছ থেকে শিখে নাও নবী কিন্তু এ কথা না। তোমরা হজের তরিকা কোরআন খুলে দেখে নাও তোমরা হজের তরিকা কোরআনে পাবে দেখে এ কিন্তু বললেন না কেন কারণ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম ও জানেন কিভাবে শেষ হবে কি কি কাজ আছে কখন কিভাবে কি নিয়মে কিভাবে আপনি পালন করবেন কিভাবে করবেন সাই কিভাবে করবেন মিনাই কিভাবে যাবেন কখন যাবেন কতক্ষণ থাকবেন আরাফাতে কখন যাবেন এই সমস্ত বিস্তারিত আলোচনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীহসাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন কোরআনে এই সমস্ত আলোচনা আপনি পাবেন না এর বিস্তারিত বিবরণ আপনি কোরআনে পাচ্ছেন না অতএব এরকম কথা যদি কেউ বলে মনে করে নেবেন কথাটা ঠিক নাই কথাটা ব্যাঠিক কোরআন হাদিস কে একে অপর থেকে আলাদা করা যাবে না নবীর অধিকার যে অধিকার আমাদের উপরে লাগু হয়েছে যেগুলি আমাদেরকে পালন করতে হয় এটা হচ্ছে এই একসাথে মানতে হবে তা না হলে আপনি নবীর কথা বত্রা চলতে পারবেন না বা নবীর আনুগত্য সঠিকভাবে আপনি করতে পারবেন না দিনের কাজ কোনোটাই আপনি সঠিকভাবে পালন করতে পারবেন না কারণ দিনের অনেক বিষয় আছে যা কেবল হাদিসে আছে কোরআনে আল্লাহ রব আলমিন আলোচনা করেননি অতএব নবীর অধিকারগুলির কথা আমাদের স্মরণে রাখতে হবে এবং যে যে অধিকারগুলি আমাদের পালন করা দরকার সেগুলি আমাদেরকে পালন করতে হবে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ রবুল্লা আলমিন সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও